وما إلا رحمة الحمد لله رب والسلام على وسيد المرسلين نبينا محمد মুসলিম آله وأصحابه أجمعين আমরা যুদ্ধের মাঝখানে ছিলাম প্রথম দিকে মুসলমানদেরকে আল্লাহ বিজয়ের মত দিলেন এবং মাল সংগ্রহ করতে ওনারা করলেন এবং দাস বাহিনীর পঞ্চাশ জনকে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছিল কোন অবস্থাতেই সেখান থেকে না সরার জন্যে ওনারাও সেখান থেকে চলে গেলেন মাত্র অল্প কয়েকজন বাকি ছিলেন এবং পেছন থেকে কাপড়েরা অতর্কিত আক্রমণ করার কারণে ভঙ্গ হয়ে গেলেন মনে আছে আপনাদের কেউ কেউ মনে করলেন তিনি মারা গিয়ে থাকেন তো আর যুদ্ধ করবো কার জন্যে ওনাদের মনোবল ভেঙ্গে গেল অনেকে চলে গেলেন মদিনার দিকে কেউ পাহাড়ে উঠে গেলেন এইরকম অবস্থায় একটা খুব সাংঘাতিক পরিস্থিতি চলে আসলো কিন্তু এবং করতে গিয়ে মাঝখানে মুসলমানদের অনেকেই শাহাদত বরণ করলেন পেছন দিক থেকে অতিক্রম অতর্কিত আক্রমণের শিকার হয়ে সত্য জনমত শহীদ হয়ে গেলেন এবং বড় ক্ষতি হয়ে গেল এমনকি স্বয়ং যাননি তাদের সংখ্যাটা খুব বেশি ছিল না কিন্তু তারা যে কয়জন ছিলেন মজবুত প্রাণ লড়াই করেছেন তো তাদের মধ্যে নবী করিম সাল্লা সাল্লাম অন্যতম তিনি যুদ্ধের ময়দান থেকে কখনোই পিস্পা হননি এবং তিনি তার জায়গা থেকে একটু তিনি মনোবল সেটা কখনো কমতি ঘটেনি এ বিষয়ে আলী রাজি আনহু বলেন কন্যা ঈদ আহমারুল আল বাস ওলাফি আল কৌম আমাদের যখন যে কোনো যুদ্ধে যুদ্ধ যখন তুঙ্গে উঠত প্রচন্ড যখন শুরু হয়ে থাকতাম। কারণ আমাদের এর সামনে যাওয়ার সাহস হতো না সময় কোন মিন আদনা কমে মিনহু কিন্তু দেখতাম যে নবীকারিম সাল্লা দুঃস্মনের একদম কাছে চলে যেতেন তিনি লড়াই করতে করতে সাহসিকতার সাথে এরপরে যখন মুসলমানরা হয়ে গেলেন উনি অল্প কিছু সাহাবিদেরকে নিয়ে একলা হয়ে পড়লেন অলমোস্ট তখন তিনি ডাক দিলেন যারা মনে করলেন যে নবিকাল ইমসা মারা এক গুজবে বিশ্বাস করে ফেললেন এবং মনে করলেন আর কি জন্য যুদ্ধ করব কিছুতে কেউ কেউ দূরে চলে গেলেন পাহাড়ের উপরে চলে গেলেন কিন্তু তিনি বললেন সাহাবিদেরকে তিনি নিজে ডাক দিলেন ইলাইয় আইবাদ তিনি ডাক দিয়ে বলেন তারা তারা আসার চেষ্টা করলেন আর ওনার আওয়াজ চলে গেল কাফেরদের কাছে ওনার উচ্চ আওয়াজে ডাকলেন যখন তখন কাফেরদের অনেকের কাছে চলে গেল যে উনি তো মরেন নাই বেঁচে আসেন তো তারা বেশ কিছু মার দিয়ে তারা মনে করেছিল শেষ করে দিয়েছে আর দরকার নাই রনে ভঙ্গ দিয়ে বা খান্ত করে এখন আমরা চলে যাব। যখন দেখলার আওয়াজ পাওয়া যাচ্ছে রসুল সাহাবিদের জমায়েত হওয়ার জন্য তখন তারা মারাত্মকভাবে ভাবে ওনার উপরে করলেন এবং যে কয়েকজন ওনার পাশে সাহাবিদ আসিল তারা ওনাকে টার্গেট করে চতুর্দিক থেকে অগ্রসর হওয়া শুরু করেছিল ওনার দিকে আর ওনার পাশে তখন কয়জন সাহাবি মাত্র ১২ জন তাদের মধ্যে ছিলেন তাল সাতজন আনসারী সাহাবি আর দুই জন এই অবস্থায় নবীকার যখন এই দশ জনকে নিয়ে কেবল তাদের একলা পরে গেলেন তাদের বিরাট চতুর্দি থেকে তারা ওনাকে টার্গেট করে শুরু করে দিয়েছে তখন তিনি বলে দিলেন তার জন্য জান্নাত অথবা সে জাননাতে আমার সাথী হয়ে যাবে তখন আনসারিদের মধ্যে এক ভাই এগিয়ে এসে ঝাঁপিয়ে পড়লেন ওনার ইেকাল হয়ে গেল এভাবে আসতে আসতে প্রায় বরণ করলেন পরপর সাল আলি সাল্লাম বললেন ওনার সঙ্গে যে দুইজন পাশে ছিল ম্যাফ না আহারে আমাদের এই লোকগুলোকে হারালাম তাদেরকে আমরা তাদের প্রতি ইনসাফ করলাম না আমরা তাদেরকে রাখতে পারলাম না আটকাতে পারলাম না অথবা তাদেরকে ওদের আক্রমণ থেকে রক্ষা করতে পারলাম না বললেন তলহা রাহু আনহু তিনি বললেন তলহা এভেন ওবায়দুল্লাহকে তিনি কাছে রাখতে চেয়েছিলেন তিনি বললেন না কেন আনতা তুমি যেখানে আসো সেখানেই থাকো তুমি যেও না তখন তিনি তার অন্য গিয়ে আসুক তখন আরেকজন আসলেন আনসারি তিনি বললেন এরপর তারপরে তিনি বললেন এখন কে যাবে আমি যাব তিনি বললেন না কামা আনতা তুমি যেখানে আসো সেখানেই থাকো তুমি এর আগে যেও না তখন আরেক সাহাবি বললেন আমি যাবো ইয়া রাসুল তিনি বললেন যাও তুমি ওনার শহীদ উনি শহীদ হয়ে গেলেন এভাবে যেতে যেতে বেশ কয়েকজনের জনের শাহাদ হয়ে গেল তারা শুধুমাত্র থাকলেন ওই গ্রুপের ভিতরে রসুল এরপরে ওই সাতজনের শেষ শহীদ ছিলেন ওমার ইবনে জিয়াদ ইবনে সাকান রাজি আল্লাহ আনহু তিনি লড়াই করতে করতে এত বেশি আঘাত আঘাতপ্রাপ্ত হয়ে গেলেন শেষ মুহুর্তে পৌঁছে গেলেন ওনার আগে নবী করিম সাল্লাহাম বললেন যে তাকে আমার কাছে নিয়ে আস আমার কাছে গাল নবী করিম সালাম পায়ের উপরে রেখে তিনি শাহাদ বরণ করলেন স্বয়ং রসুল সাল্লাহ স্লাম অনেক আহত হলেন ওনার পাশে শেষ পর্যন্ত দুইজন ওনার গায়ে যেন কোন তীর লাগে বহু চেষ্টা করলেন তার মধ্যে একদম এভাবে যেন কোন এটা আসলে তীর আসলেই ওনাদের গায়ে লাগে নবী করিম সাল্লা গায়ে যেন না লাগে কিন্তু তারা তো অ্যাটাক করছে তো আবার ইতিমধ্যেই এই একজন ওত আবি অক্কাশ একটি পাথর হাতে নিয়ে কাফেরদের পক্ষ থেকে সে নবীকারিমসাল্লাহসালাম থেকে জোরে নিক্ষেপ করলো এই পাথরটা এসে ওনার একদম মুখের মধ্যে পড়লো ওনার গলদেশ গন্ডদেশ থেতলিয়ে গেল নিচের ঠোঁটটাও একদম থেতলিয়ে গেল এরপরে ওনার দাঁত ভেঙ্গে গেল সঙ্গে সঙ্গে এবং ওনার মাথার মধ্যে যে ইয়ে ছিল হেলমেটের মতো ছিল সেটাও ভেঙে গেল এরপরে এটা একটা বড় পাথর দিয়ে মারলো ঢিল মারলো এরকম করে খুব করে ফেলল এরপরে আসল দৌড়ে তাদের মধ্যে থেকে সেই তরবারি একদম উঠালো পাবে। দিলে ওনাকে তরবারি দিয়ে অ্যাটাক করলো এই এটা ওনার ডান কাদের মধ্যে লেগেছিল কিন্তু মোস্টলি গিয়ে গেল। ওনার হেলমেট মধ্যে এবং যার ফলে যতটুকুন উনি আঘাত পেয়েছিলেন তরবারের এই আঘাত কান্দের মধ্যে প্রায় এক মাস লেগেছিল ওটা শুকাতে এরপরে সে তা আবার অ্যাটাক করল ওনার গালের মধ্যে এমন করে মারল এবং সেটা মারা সময় সে বললো খোদ হা ওয়ানা ইবনু কামিয়া নবী করিম সাল্লাহ আমি নিজের পরিচয় দিয়ে মারলো আঘাত করলো এবং ওই আঘাতের কারণে গেল এবং তিনি তখন মন্তব্য করলেন তখন তিনি হুঁস হারান হুঁস আছে তিনি তখন বলেন আকা আল্লাহ আজাল এভিন্ন কামিয়াকে লক্ষ করে বলল তোমাকে আল্লাহ তালা অচিরেই জলিল খার করবেন এবং কি পরিণতি হয়েছে কিছুক্ষণ পরে আল্লাহ এভাবে নবী করিম সালামিবাব করছেন করছেন ডাকছেন ডাকিদের আসার জন্য এরকম করতে করতে ওই দোয়াদের মধ্যে তিনি আসেন হঠাৎ করেই ওই যে আবু আমর আল আলফাস একটা ছিল যে ব্যক্তি মুসলমানদের পক্ষ থেকে ওনাদের কাছাকাছি গিয়া যেখানে ওনারা থাকবেন ওই জায়গায় কিছু গর্ত খুরিয়ে আসছিল রাতের বেলা। এই দোয়া দৌড়ে এক পর্যায়ে নবীকার উঠতে পারছেন না চোট খেয়েছেন তখন আলী গর্ত থেকে উঠালেন টানাটানি করে এই সময় নবীকার মন্তব্য করলেন তিনি বলেন এই কম যদি জানতো আল্লাহ তাদের প্রতি এখন কত কত রাগ করেছেন আল্লাহ তাদের প্রতি কত গোসা হয়ে আছেন যারা তার রাসুলকে রক্তপাদ এবং যারা তার চেহারাকে রক্তাক্ত করে দিল এবং তার হেলমেটকে আঘাত করে গালের মধ্যে ঢুকিয়ে দিল এবং তার দাঁতকে ভেঙে ফেললো তারা কি জানে আল্লাহ তাদের প্রতি এখন কি পরিমাণ গোসা হয়ে আছেন এই কমের চিন্তায় তিনি চিন্তা করলেন যে আল্লাহ তালা তাদেরকে কি করুন পরিণতি দেবেন এরপরে এই যে উপলক্ষে তিনি কিছু আর ব্যাপারে তিনি আল্লাহ কাছে বললেন যে আল্লাহ তালা তোমাকে আরো জল খা করবে আল্লাহ তালা অন্য দোয়া কবুল করে ফেললেন তো ইবনে কামিয়া নামে এই যখন যুদ্ধ থেকে ফেরত এসেছিল মক্কায় এসে তার সাগলের পাল আছে এগুলা সে সারা দিন চড়ায় এবং পরে সন্ধ্যাবেলা নিয়ে যায় তো চড়াতে এসে দেখল যে তার ছাগলের পাল পাহাড়ের চূড়ায় উঠে গেছে একদম সেখান থেকে দু চারটা ছাগল উঠে গেছে ওগুলোকে নামানোর জন্য উঠল। আর সেখানে গিয়ে তার ছাগলের পাল এমন একটা পাঠা বড় বড় সিংহওয়ালা আল্লাহ কি করে উপরে উঠছে ওটাকে আনতে সেটা তাকে এমন অ্যাটাক করছে অ্যাটাকের পরে অ্যাটাক অ্যাটাকের পরে অ্যাটাক করতে করতে তাকে আহত করে শেষ পর্যন্ত তাকে গুত দিয়ে উঁচু পাহাড় থেকে নিচে ফেলে দিলো এবং এই পাহাড়ি পাথরী পাহাড়ের মধ্যে এই পড়তে পড়তে গড়িয়ে তার মানে চুরমার হয়ে নিচে গিয়ে মরে পড়ল আল্লাহর অভিশাপ তার প্রতি কার্যকরী হয়ে গেল নবী করিম সাল্লা কারণে এরপরে এই যে ওত আবিশ এই লোকটি আরেক দুশ্মন ছিল আচ্ছা তার ব্যাপারে নবী করিম সাল্লা আলি সাল্লাম দোয়া করেছিলেন আল্লাহ তালার কাছে সে ওতবা কাহিনী হচ্ছে আল্লাহ এই ওতবা যে আমাকে অ্যাটাক করেছে বহুদের ময়দানে অ্যাটাক করতে এসেছিল অ্যাটাক করেছিল তার কাহিনী একটু পারস্তারিত আসবে তিনি করেছিলেন যে আল্লাহ এক বছর যেন না যায় তার আগেই যেন বছর পুরো হওয়ার আগেই এই কাফের যেন কাফের অবস্থায় মৃত্যু বরণ করে এবং জাহান নামে যায় এবং এই কবুল হয়েছে আসার পরে এক লাগেনি তার আগেই তার মৃত্যু হয়ে গেছে এবং সে হয়েছে তো তার ব্যাপারে সাহাবি আরেক সাহাবি আছে ওনার নাম হলো শাহাবি অসিয়াল তিনি বলেন যে আমি খুব চেষ্টা করেছিলাম যে নবী করিম সঙ্গে আঘাত করার লোকটিকে চান্স পাইলে আমি যদি তাকে কত করতে পারতাম খুব ইচ্ছা ছিল কিন্তু সেটা হল নাচন্ড অবস্থায় নবী করিম সাল ফেস করছেন এই সিরিয়াস সিচুয়েশন ওই সময় তল হাইবন ওবায়দুল্লাহ জাকিদ্দিন কাছ থেকে ছাড়েননি যেতে দেননি উনি এত শক্তিশালী ভূমিকা পালন করেছেন এবং আরেক সাহাবি আনসারি সাহায্য এই দুইজন প্রচন্ড বীরত্বের সাথে অনেক কাফিদের আক্রমণ থেকে মোকাবিলা করেছেন যখন ওনারা একদম একলা হয়ে গেলেন এই দুইজন একমাত্র তো এক পর্যায়ে তালহা হেমনবাইদুলিয়া আল্লাহ তাল আনহু যখন সর্বশেষে তিনি ওই সাত জনের ইন্তকালের পরে তিনি এগিয়ে গেলেন যাওয়ার পরে ওনার তিনি এগারো জনকে ফাইট করলেন আর একলা তলহাইবাই তাদের পক্ষে এগারো জন আর এগারো জন ওনাকে অ্যাটাক করছে করতে করতে ওনার হাতের আঙ্গুল গুলো কেটে গেছে এক পর্যায়ে তিনি প্রায় অনেকগুলো আঘাত নেওয়ার পরে শেষ আঘাত যখন পেলেন তখন তিনি করে একটা আওয়াজ করছিলেন এটা হল উফ মানে প্রচন্ড আঘাত হঠাৎ করে যেটা পায় ওই রকম একটা আওয়াজ করলেন অন্য এবার আসছে লকুল তো বিসমিল্লা তুমি যদি এই মুহূর্তে বিসমিল্লা বলে ফেলতে লারা এই তুই ইবন আল্লা কাবাই তুন ফেল জানা ও আনতা হাই দুনিয়া তাহলে আমি দেখতে পিতাম তোমার জন্য জান্নাতে কোন ঘরটা বানানো হচ্ছে অর্থাৎ তুমি এখনো দুনিয়াতে আছো তো আঘাত পেতে পেতে ওনার শরীরের মধ্যে বিশেষ করে হাতটা একদম হয়ে গেছে হাত দিয়ে তিনি রসুল্লাহ যত তীর আস্ত তিনি মোকাবিলা করতেন কোন তীর ওনার গায়ে লাগতে দিতেন না এইভাবে ওনার শরীরে প্রায় সাতাশটি বড় ধরনের হয়েছে এ হলো তলহা আর দুই নম্বর আবি অকা আহ তিনি সেদিন প্রচন্ড লড়াই করেছেন এবং ওনার মনীষ খুব এক্সপার্ট ছিলেন তীর ছোড়ার ক্ষেত্রে তীর মারার তিনি খুব ওস্তাদ ছিলেন তিনি নবী করিম ঠিক বসে এভাবে হামা দিয়ে তীর মারতেন আর নবী করিম সাল্লা আবাদেরকে বলতেন আর তিনি ওনাকে বললেন এরমে মে ফেদা আবি অম্মি যেন আমরা শুনছিলাম যে আমার পিতা মাতা তোমার জন্য উৎসর্গ হোক তুমি ছোড়ো তুমি তীর ছুটতে থাকো এই সময় আহ ফের তারা চলে আসলেন নবী করিম সাল্লামের নিরাপত্তার জন্য এই বিষয়ে বখারি মুসল হাজি আনহু বলেন রাই তো রাসুল্লাহ সালিসাম ইউমা ওহদ রাজু কাকলান আমি ওহদের দিন দেখতে পেলাম ওনার দুই পাশে দুই লোক ওনাকে ডিফেন্ড করে লড়াই করছেন ওনাকে প্রতিরক্ষা করছেন আলাই হিমা তাদের গায়ে কাপড় পরে এদের আমি দেখিনি আর এই দুজন হচ্ছেন জিবরিল এবং মিকাইল আলাই সালাম এবং এই দুজন এসেছিলেন এই দিন বদর যুদ্ধের মতো আসেন নাই বদর যুদ্ধে তো কয়েক হাজার আসছেন তাই না যুদ্ধ করেছেন তারা একদম সাহাবিদের সাথে বসে এই ওহ যে যুদ্ধ সময় ওনারা এসেছেন শুধুমাত্র নবী করিম সাল্লা সাল্লাম যাতে করে তারা মেরে ফেলতে না পারে ওনাকে এতটুকু ডিফেন্স দেওয়ার জন্য এসেছেন ওনাদেরকে যুদ্ধের জন্য অর্ডার দেওয়া হয়নি আল্লাহর পক্ষ থেকে এই মোকাবিলা শুধু করেছেন নাজারী হেমায়ত রাসুল সাল্লাম শুধু ওনার প্রতিরক্ষার জন্য যাতে ওনার গানটা টিকে যায় এছাড়া ওদের যুদ্ধে অন্যান্য সময় ওনাদের ফেরেস্তারা এসেছেন কিন্তু তারা এসেছেন মুসলমানদেরকে উৎসাহিত করার জন্য মনোবল বাড়ার জন্য সংখ্যা বাড়িয়ে দেওয়ার জন্য আর মুসলমানদেরকে নিজেদেরকে যুদ্ধ করতে হয়েছে তারপরে নবীম সালেন যেখানে লুকিয়েছিলেন বা পালিয়ে গিয়েছিলেন সবাই আস্তে আস্তে এগিয়ে আসলেন আস্তে আস্তে ওনার পাশে প্রায় চোদ্দ জন পাওয়া গেল এই সাতজন ছিল মহাজির আর সাতজন ছিল আনসারি তাদের মধ্যে আব্বর সিদ্দিকরা জানানু আছেন এখন এসেতো তো কাফেদের এটাকে এখনো চলছে তখন আসলেন এই আবু দুজায়না কাফেদের মোকাবিলা করতে ওনারা এসে সবাই মিলে তার কাফে দিকে তখন ফাইট ব্যাক করছেন আবার আবু দুজাহা তার নিজের মাথায় তিনি বেঁধে তিনি তার পিঠের অনেকগুলো তীরের গেলেন এবং নবী কারিম সালামের সামনে তিনি নিচু হয়ে বসে তীর শুরু করে দিলেন তার একটা তীরও লক্ষ্যভেদ হয়নি মাসা আল্লাহ এবং শরীরের মধ্যে কি আসবে না আসবে সবাই ওনাকে অ্যাটাক করে কোন পরো করেনি মাসা প্রচন্ড ভাবে তিনি মোকাবিলা করলেন এরপরে আসলো তিনি এবং আবু দুজন এই দুইজনে মিলে সমানে তীর ছড়া শুরু করে দিলেন কাফেরদের দিকে এবং অন্যান্য সাহাবিরা তীর আবার ছুঁড়ে এনে ওদের মারাতীরকে এনে আবার জোগাড় করে দেন আবার মারার জন্য তখন তিনি বলছিলেন পুন আবু তালা খুব দক্ষ হাসতে পারে এই জন্য তখন আবু তাল্লা বলতেন ইয়ারাসল আর আপনার কাছে যেন একটা তীরে না আমার গরদান অতিক্রম করে তীর আপনার কাছে যেতে হবে তিনি তীর মারতেন আবার নবী করিম পক্ষ থেকে তিনি ওনাকে ডিফেন্স করতেন আর হুঙ্কার করা তারা খুব ভয় পেত বলতো যে আবু তাহা তোমার হুঙ্কার তাদের কাছে একটা বিরাট বাহিনীর থেকেও বেশি ভয়ের কারণ হয়ে যায় মার অতিমতি বীরের মতো তিনি মারতেন এরপরে আরেক সাহাবি এসছিলেন তিনিও খুব ভালো তীর মারতে পারেন তিনি হলেন সাহালিবাইফর তিনিও নবীমসালাম পাশে আসলেন যেহেতু ওই এলাকায় কে নিয়ে অ্যাটাক করছে তারা চতুর্দিক থেকে তিনি আসেন তীর মারার জন্য এবং তীরের পর তীর নবিকার ইমসালসলাম অন্য সাহাবিদিকে বললেন তীর খোঁজাও কোথায় তীর আছে নিয়ে আসা যেগুলো ওদের পক্ষ থেকে আসতেছে ওগুলো মাটিতে পড়ে করে নিয়ে আসা নাবিল সাহলান তীর যেখানেই পাালকে দাও তার জন্য অতি সহজ মানে মুখটাকে সেদিন তারা একেবারে থেতলিয়ে দিয়েছিল দাঁত তাঁত অনেকগুলো পড়ে গিয়েছিল ওনার সেদিন তিনি সামনে প্রায় দাঁতগুলো সবগুলোই উনি হারিয়ে ফেলেছেন এবং ওনার শরীরের মধ্যে একুশটি জখম পাওয়া এবং উনি পায়ে যথেষ্ট আহত হলেন পরবর্তী পথে উনি খুঁড়িয়ে খুঁড়িয়ে খোঁড়া হয়ে ওনাকে চলতে হয়েছে মা লক্ষা আনহবীরেজন টিকে ছিলেন যে কয়েকজন তার মধ্যে অন্যতম তিনি তিনি মা লক্ষিম সিনান হচ্ছেন আমাদের বড় মহাদ্দেশ যার কাছ থেকে নবী করিম সালাম সবচেয়ে বেশি হাজির সেই সাহাবীর নাম কি আবু হরাই সরি আবু হরাই পরে মানে অন্যতম আবু সাইদুল খুদ্রি রাজি আল্লাহন ওনার বাবা ছিলেন মালিক উন্সিন করেছেন এবং যখন উনি আহত হয়ে পড়ে গেলেন ওনার গালের মধ্যে ঢুকে গেল চিকের মধ্যে ঢুকে গেল হেলমেটের কড়ার সেটাকে তিনি ট্রেনে বের করলেন এবং তিনি চেহারাকে ক্লিন করলেন ক্লিন হচ্ছে না তিনি মুখ দিয়ে ট্রেনে যে রক্তগুলো বের হওয়ার ওগুলাকে চুষে নিলেন মুখের মধ্যে এভাবে টান দিলেন নবীকার মুজ্জাহ গেলে ফেলে দাও তিনি বলল আল্লাহ আবাদান আমি এই এই রক্ত আমি ফেলে দেব না তিনি নিজে গড়াতে করে খেয়ে ফেললেন তিনি নবিকারি ইমসালসাম বলেছিলেন ওনার এই কাজকে মানসার রাহু আনিয় ইতামি দামু ফাল ইয় মাল কেমনি সেনান কেউ চাও আমার রক্ত কার রক্তের সঙ্গে মিশে গেছে তাহলে তোমরা তাকে দেখতে পারো সে হচ্ছে আর কেউ না কখনো তাকে স্পর্শ করবে না এরপরে একজন মহিলা নুসাইবে আনহা তিনিও গিয়েছিলেন যুদ্ধের ময়দানে বেশ বেশ মহিলা গিয়েছিলেন তিনি মহিলাদেরকে নিয়ে যেতেন কোন কাজের জন্য যারা আহত হবে তাদেরকে সেবা করতে তার মধ্যে অনেক বীর মহিলা ছিলেন নুসাইবে আনহা তো ওনার বিষয়ে আহ এসেছে যে তিনি তার স্বামী রাজিয়া ইবিন আমার এবং তার দুই ছেলে এই চারজন এক সঙ্গে গিয়েছিলেন এবং তিনি সেই দিন ভালো একটা খাওয়ানোর কাজটা করতেন বেশি করে আর যখন এই বিপদের মধ্যে আসলো নবী করিম সাল্লাহ এটাকে শিকার হয়ে গেলেন তখন কিন্তু তিনি পিসপাহনে তিনি সরাসরি লড়াই করতে চলে এসছেন তখন তিনি একদম মোকাবিলা করতে তিনি যখন এগিয়ে আসলেন একদম কোমরের মধ্যে কাপড় বেঁধে ভালো করে বিড়ের মতো তিনি লড়াই করতে চলে আসছেন আর ওনাকে টার্গেট করেই ওই ইবন কামিয়া যেটা নবিকর ইমসাল আসলামকে আটক করেছিল ওই দুষ্টুটা ওনাকে ঘাড়ের মধ্যে কোপ দিলে জলে এবং এটা খুব বেশ তিনি জোরে আহত হলেন যদিও ওনার যান বেঁচে গেছে কিন্তু প্রায় এক বছর লেগেছে এই ঘাটা শুকাতে এক বছর তিনি সাফার করেছেন তো নবী করিম সালাম বীরত্ব দেখে বললেন জানা একটু কাছে আমরা যেন জানাতি আপনার সঙ্গে থাকতে পারি আপনার পাশে থাকতে পারি ফ্লুমা আল্লাহ আমার এই এই লোকগুলোকে আপনি জানতে দুনিয়া কি কষ্ট পেলাম আমি কোন কেয়ার করি না তো এভাবে আয় সারা দিল আনহা সেদিন ছিলেন ময়দানে তিনিও নিজে মহিলাদের সঙ্গে এসেছিলেন অন্যান্য আহত সাহাবিদিকে সেবা শুশ্রুষা করতে পানি খাওয়াতে এবং গুলো খুব কষ্ট করছেন অন্যতম ছিলেন তিনি আবু আম্মা আমা যেমন বাবা তেমন মা আর এই মহিলা আহ কায়ানাথ জাউদ্ আবি সালিত স্ত্রী ছিলেন হৃদতার আগে ইন্ত অতপর আবুদের পিতা মালিক পরবর্তী পর্যন্ত করেন এবং সেখান থেকে আবুদের জন্ম হয় ওহানে ভূমিকা রাখতে আহ অমর হাত আনহু এই মহিলাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছেন তার ভূমিকা তার বীরত্বের কথা তিনি দেখুন খালিফা অমর আল্লাহ আনহু তখন একবার গনিমতের মাল বন্টন করছিলেন অনেক পরে ওদের পরের কথা যখন অমর আনুখলিফা হয়েছেন বাইতল মাল থেকে অনেক কিছু বন্টন করছিলেন সবাইকে নাগরিকদেরকে তো একটা সুন্দর আহ দামি একটা চাদরের মতো মহিলাদের ভালো একটা জিনিস গনিমতের মাল বাইতল মালে জমা হয়েছিল সবাইকে বন্টন করতে করতে এই দামি একটা জিনিস রয়ে গেছে এটা কাকে দিবেন এটা ডিসিশন হচ্ছে তো সে আপনার স্ত্রী আর নবী করিম সাল মে দুই দিকের ফজিল তার মধ্যে আছে হাফসার্দ আহ ওনাকে দিয়ে দেন এটা ওনাকে দিলে পাঠাবে অমর আদ্মে সালিত না উম্মে সালিত এখন বেঁচে আছেন। ওহেদের ময়দানের বীর মহিলা আমি তাকেই দেব তার চেয়ে গুরুত্বপূর্ণ হকদার আর কেউ নাই এবং তিনি আছে সেই মহিলা সেদিন আমাদেরকে পিপাস্ত হয়ে আমরা মুস্ক ভর্তি করে নিয়ে এসেছে এরপরে আমরা দেখি যে নবী করিম সাল আলাম এখন এক পর্যায়ে সাহাবাহিকাম নবী করিম সাল্লা চোখের পাশে আসলেন এসে তাদের আক্রমণকে কিছু প্রতিহত করার মতো সুযোগ পেয়ে গেলেন আচ্ছা এরপরে অন্যান্য খবর পেয়ে দৌড়ে আসলো সবাই ওনার আশেপাশে এরপরে নবী করিম সাল্লাহলাম যে অন্য সাহাবির তারা দূরে গিয়েছিলেন একটু তারা মনে করছেন নবী করিম সাল্লাহাম তো হয়ে গেছে উনি তো নাই ফাঁকে দিয়ে উনি আবার বেঁচে আছেন ফাইট ব্যাক করতেছেন এটা তারা দূর থেকে লক্ষ্য করে তার সবে জোরে আসলো এসে তখন মা লেখা দেখা যায় হেলমেট আছে আর নিচে দিয়ে আবার ওই যে বর্মের মতো আছে শুধু চোখ গুলো দেখা যায় দুইটা চোখ দেখি আমি চিনছি এটি রসুল্লাহাম বেঁচে আছেন আমি জোরে ছিটকার দিয়ে দিছি এই সবের কে কোথায় আস আল্লাহনবী বেঁচে আসেন আবু সুসংবাদ নাও এই কথা বলার সঙ্গে সঙ্গে নবী করিম সালাম তারা মনে করছিল মোসাম্মদের কাছে গেল তারা যেভাবে দৌড়ে আসলো আর ওই ইয়ের কাছে চলে গেলো কাফিদের কাছে চলে গেল তো এই সময় ওনার আওয়াজ শুনে প্রায় আরো কয়েকজন এসে এখন আরো তিরিশ জন চলে আসলো নবী করিম সাল্লামের পাশে এবং নবী করিম সাল্লাহাম জিন্দা পেয়ে সাহাবিদের ভিতরে হিম্মত ফেরত আসলো মনে হলো যে কিছু হয়নি আমাদের আবার যুদ্ধ করারা ভেগে চলে গেছিলেন কোন কারণে তার কাকে নিয়ে যুদ্ধ করব। কিন্তু এখন তখন দেখেন উনি বেঁচে ওনাদের হিম্মত ফেরত আসলো তখন নবী করিম সাল্লা বললেন যে চলো আমরা পাহাড়ের এই সাইডে যেখানে গেলে ওদের কাছ থেকে আরো আমরা সেফ থাকবো ওইদিকে চলে যাই ওনার সঙ্গে এই নাম করা সাহাবিরা সহ ওদিকে চলে গেলেন তারা আবার মারাত্মক আক্রমণ করলো কিন্তু এই সময় নবী করিম সাল সাহাবিরা তখন সবাই মানে আশেপাশে বেশ গুড নাম্বার হয়ে গেছে সবাই এমন ভাবে আবার ফাইট ব্যাক করলেন তখন তারা পিস্পা হয়ে গেল আর পারল না তারা তারা মনে করছে দ্বিতীয় পর্যায়ে তারা এখন পিসপা হতে বাধ্য হয়ে গেল আর এই সময় নবী করিম সালাম গিরি পথ দিয়ে বেয়ে একটু আরেকটি ছোট্ট পাহাড়ের উপর উঠার চেষ্টা করলেন এখন কিছুদের গিয়েছেন কিন্তু পাহাড়ে একটু উপরে উঠবেন উঠে সাহাবিদেরকে একটু কমান্ড দিবেন বা বলবেন কিছু উনি উঠতে পারেন না ওনাকে দেখা যাওয়ার জন্য তিনি নিজেকে একটু নিজেকে সোয়াই দিলেন ওনার পেটের উপরে ভর করে নবী উঠলেন। উঠে তিনি ওই একটা ছোট উঁচু পাহাড়ের মধ্যে বসলেন মানে পাথরের একটা চাটানের মধ্যে বসলেন আর এই যে নিজের পিঠ কে বিষিয়ে দিয়ে নবী করি সালাম তো আজীব হয়ে গেল এরপরে আসলে এক বড় পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে রসুল সালামকে এই অবস্থায় যখন দেখতে পেল তাদের এক লিডার উবৈবিন খালাফ দুষ্ট লিডার মক্কার সে যখন দেখলো যে নবী করিম সাল্লা অলরেডি এখানে পাথরের উপরে নিরাপদ জায়গায় উঠে গিয়েছে এখন সে দৌড়ে আসলো যে কিভাবে ওনাকে অ্যাটাক করে সে তার নিরাপত্তা নিশ্চিত করবে নিজের সে কই সে যদি বেঁচে যায় তাহলে আমি বাঁচব না তার সঙ্গে এক ঘটনা আছে যে হয় আমি মারব তা সে আমাকে মারবে এই দুটার একটা ঘটবে কাজে তাকে আমি জিন্দা থাকতে দেবো না তো এই কথা যখন সে দিল তখন দেখেনাই মুসলমানদের দলকে দেখতে পেয়েছে কিন্তু ওনাকে আইডেন্টিফাই করতে পারেনি কিন্তু বললো কোথায় মোহাম্মদ সেই টাকাটাকে হাঁকা হাঁকি করছে তখন সবাই বলল সাহাবিরা পাশে থেকে শুনলো শুনে বললোল্লাহ আলী হেরাজ মিননা যে সে যে লাফালাফি করছে লম্ফম্প করছে এদিকে এগিয়ে আসছে আমাদেরকে দেখে আমরা এখন যাব না তাকে এখনই মোকাবিলা করতে তিনি বলেন দাউ তাকে রাখো আসতে দাও বর্ষাটা দ্রুত বেগে হাতে নিলেন দেখেন নবী করিম সালাম কেমন যোদ্ধা দ্রুত গতিটা হাতে নিলেন হাতে নিয়ে তিনি এমন ভাবে এক লাভ দিলেন পজিশন নিলেন ওনার লাভের সঙ্গে সব সাবির চৌধুর চলে গেল মানে এত বীরত্বের সাথে একটা লম্ফ নিলেন তিনি পজিশন নিলেন আর তারপরে তাকে লক্ষ্য করে ছুড়লেন তিনি বর্ষা এবং সেটা তার গরদানের এখানে লেগে গেল ওই মুহূর্তে তাকে কিল করেনি কিন্তু যে বেশ আহত করে এটা সরে গেল এবং এখানে একটা সিদ্ধান্ত তার দুই সে আবার বর্ম বস্তিতে ছিল মানে উপরে নিচে লোহার বর্ম দিয়ে নিজেকে প্রটেক্ট করে আসে এখন তিনি এমনভাবে মারছেন যে এই দুইটার মা উপরেটার মাঝখানে মাথার উপর থেকে যেটা আসে হেলমেটের মাথা নামাই দিয়ে আর নিচেরটা তার মাঝখানে একটু যা গাছে ওখান দিয়ে বর্ষা ঢুকাই দিয়েছেন তিনি একটু একটুখানি এবং ওইটার আঘাতে কারণে উপরেরটা উপরেটা তার মাথা থেকে খুলে পড়ে যায় এরপরে এইটার আঘাত পেয়ে সে মরে নাই কিন্তু সে এমন চিৎকার শুরু করে দিল গরুর মতো চিৎকার শুরু করে আর চুৎকার করতে করতে আর দৌড়ে চলে গেলো তার করাই কাফেরদের ক্যাম্পের মধ্যে দৌড় দিল এবং আহ এখানে এটা যে আঘাত পেয়েছে আহত হয়েছে বোঝা যায় এখন সেখানে গিয়ে গরুর মতো চিৎকার করছে আর বলছে কতালাহিম্মদ আমাকে কতল করে ফেললো মোহাম্মদ আমাকে কতল করে ফেললো ফকালাহিফুক তো তারা তখন বলে তারা দেখলো যে ছোট্ট খাটো একটু জখম হয়েছে এই মানুষ তো মরার কথা না আরে আল্লাহ তোমার কোল যে একদম উল্টেই গেছে মনে হয় কি হয়েছে এটার জন্য তুমি মরে যাবে এত চিৎকার করছো মরবা না তখন সে বলল শোনো তোমরা তো জানো না সে আমাকে মক্কে এক কথা বলেছে না আক্তলুকা আমি যখন তাকে বলেছিলাম যে আমি তাকে কতল করব সে আমাকে বলছে না আমি তোমাকে কতল করব অন্যের এতে আসছে যে উবাই মানে খালব যখন মক্কা হিজরতার আগে মুহমদ আমি সময়ের অপেক্ষায় আছি মক্কা থাকা অবস্থায় যে আমার যে ঘোড়া আছে প্রত্যেক দিন তাকে আমি প্রচুর পরিমাণ ভুট্টা খাওয়াই তাজা করে তৈরি করছি আমি সুযোগের অপেক্ষায় আছি কোন দিন এই ঘোড়া তিনি বলে দিয়েছেন মকটাই বলেছিলেন এখন এখানে সেটা তিনি পূরণ করার জন্য তাকে বর্ষা করলেন তো এই বর্ষার আঘাত নিয়ে সে যখন ফেরত আসছিল আসতে আসতে মক্কায় আসার বহু আগে সারাফ নামে একটা এলাকা আছে এই এলাকায় এসে তখন আর তার শেষ নিঃশ্বাস চলে চিৎকার করতে করতে সেখান থেকে ওই জায়গায় এসে মরে গেল দুই আল্লাহ দুজনকে একটা হলো ইবন কামিয়া হলো এই উমায় ইবিনবী করিম সালাম একসঙ্গে মন্তব্য করেছিলেন আল্লাহিনিস্লাম আল্লাহর গুসা ওই লোকের প্রতি বেশি হয় যে লোককে আল্লাহ রসুল আল্লাহর রাস্তায় লড়াই করতে গিয়ে কথল করেন তার প্রতি আল্লাহ কি রকম গুসা হয় প্রচন্ড গুসা হয়। যে আল্লাহ রসুলকে এটাক করে তার প্রতি যেমন গুসা হন আল্লাহ রসুলাকে হত্যা করে তার প্রতি আল্লাহ গুসা হয়ে যান কারণ আল্লাহ রসুল হত্যা করে সে বড় দুশ্মন ছাড়া তো কিছু হতে পারে না তাদের মধ্যে অন্যতম হচ্ছে যে ব্যক্তি কোন নবীকে কতল করেছে অথবা কোন নবী যাকে কতল করেছে কয়েকজন গেল দুইজন ইমামু দলা যে মানুষকে গোমরাহী দেওয়ার ইমামতি করে মানে নেতৃত্ব দেয় গোমরাহির পথে নেওয়ার জন্য যে নেতাগিরি করে এই লোকের কে দিন সবচেয়ে বেশি আজাব হবে ও যারা তামসিল করে আহ সেটা তামসিল অর্থ হচ্ছে যারা মুসৌবেদ কোন অঙ্কন করে বা খোদাই করে কোনো কিছু ছবি পাখি জানোয়ার মানুষের মূর্তি অঙ্কন যারা করে বা মূর্তি গড়ে কোন মানুষের এই জাতীয় যারা গড়ে আর এটাকে আধুনিক বাংলা বলায় ভাস্কর্য এই জাতীয় যারা করে তাদেরকে আল্লাহকে আমাদের দিন অন্যতম কঠিন আদাব দান করবেন এই এই হাদিসে এসেছে তাহলে যা নবী যাকে কতল করে নবীর নবীকে যে কতল করলো আর কোন ব্যক্তি রাস্তায় মানুষকে নেওয়ার জন্য নেতৃত্ব দেয় লিড করে আর চার নম্বর হচ্ছে যে ব্যক্তি কোন মূর্তি বা কোন প্রাণী ছবি ভাস্কর্য ইত্যাদি তৈরি করে এই ব্যক্তিকে আল্লাহ তালা খুব নিকৃষ্ট আদার দেবেন কে আমাদের দিন এই অবস্থা চলছে তারা যখন এই নবিকারিম চালাচ্ছেন ফাইট করছেন স্বাভাবিকের সংখ্যা কম তারা কিছু লোকে রণ ভঙ্গ দিচ্ছে আবার কিছু লোকে দেখলো যে না আমরা তো এখন ছেড়ে যাওয়া ঠিক হবে না আমরা কেন ছেড়ে দিচ্ছি আমরা পাল্টা আবার আক্রমণ করি এখন তারা আবু সুফিয়ান খালেদিন ওয়ালি তারা দুইজন উঠে দেখলো যে এরা কি অবস্থায় আছে ও এরা তো আবার জমায়েত হচ্ছে আমরা তো চাইলে এদেরকে এখন আবার আক্রমণ করে শেষ করে দিতে পারি তারা চিন্তা করলো মোর ঘুরে আবার আসবে এই সময় এটা টের পেয়ে রসুল আল্লাহ আল্লাহ তারা ঠিক হবে আল্লাহ করেন আল্লাহ আল্লাহ আপনি যদি চান জমিনার আপনার ইবাদত করা হবে না আমার সাহাবিগুলো বাকিগুলো শেষ হয়ে যাবে তাহলে হবে কিন্তু যদি আপনার না চান আল্লাহ তাহলে এটা যেন না হয় তিনি আল্লাহ দোয়া করলেন কিন্তু তারা যখন আসছিল কিছু ওই সময় তাদেরকে মোটামুটি তাদের দিকে ঈদ পার্কেল নিক্ষেপ যখন পাথর নিক্ষেপটা শুরু করে দিলেন তখন তারা দেখল যে না সুবিধা হবে না তখন আবার তারা পিসপা হয়ে গেল আল্লাহতালা মুসলমানদেরকে রক্ষা করলেন এই সময় আল্লাহ তালা আরেকটি সাহায্য করেছিলেন মুসলমানদেরকে সেটা হচ্ছে সুম্মা আল্লাহ তালা এত দুশ্চিন্তার পরে কঠিন পরিস্থিতি নেমে এসেছিল তোমাদের প্রতি এরপরে আবার আল্লাহ তালা কি করলেন তোমাদের জন্য নিরাপত্তা দিতে তোমাদের যেন নুয়াস নিয়ে আসলেন নুয়াস মানি ঘুমের ভাব তন্দ্রা মিনকুম। তোমাদের অনেকে তন্দ্রায় হয়ে গেল। তন্দ্রার শিকার হয়ে গেল তো এই বিষয়ে তন্দ্রা কেন আসলো ঘুমের ভাব কেন আসে যুদ্ধের ময়দানে এ বিষয়ে সাহাবি আবু তালহাল আনসারী রাজ্য বলেন কন্তু ফিমান শাহ নোয়াশ ইয়াম অ যে ওদের দিনে যাদেরকে তন্দ্রায় পেয়ে গিয়েছিল ঘুমের ভাব এসে গেছিল তার মধ্যে যায় আমি আবার নেই আবার আমার ঝিমানি আসে আবার পড়ে যায় এবং এরপরে আরেক সাহাবি আনাসেব মালিক রাজি আল্লাহনু বলেন যে যখন নবী করিম সাল্ল আসলাম এর কে ছেড়ে সাহাবিন অনেকে চলে গেলেন বা উনি মরে গেছে মনে করে পরাজিত হয়ে চলে যাচ্ছিলেন এই সময় আমার হাত থেকে আমি তখন তরবার নিতে যাচ্ছিলাম আমার দুইবার তিনবার ঘুমের ঝিমানির কারণে আমার হাত থেকে তরবারি পরে গেল তো এখন উদ্দেশ্য হচ্ছে যে এই সময় তন্দ্রা ভাব হচ্ছে যুদ্ধের ময়দানে তন্দ্রাটা খুব পজিটিভ ওই সময় মানুষের মধ্যে দুশ্চিন্তা দূর হয়ে যায় ভয় থাকে না মানুষ রিল্যাক্স ফিল করে এটা হলো বেনিফিট একদিকে চিন্তা করতে গেলে ক্ষতি ঘুমাস আল্লাহ লড়াই করবে দূর করে দিয়ে মানুষকে ফ্রেশ করে দেয় দুশ্চিন্তায় যে ভয় আসে কাপড় চলে আসে ওইটা থাকে না এই বেনিফিটের জন্য আল্লাহ রবুল্লা আলমিন অন্তরমিতে ইতমিনান সৃষ্টি করে দিতে রহমান সৃষ্টি করে দিতে আল্লাহ তাওকল করার জন্য নিশ্চিন্ত হওয়ার জন্য এই তন্দ্রাটা একটা কাজ করেছে মনে করতে হবে এটা নিরাপত্তার লক্ষণ একটা মানুষের মনে পেতে ইতমিনান চলে আসে ভয় টেনশনে ঘুম আসে নাকি টেনশনে ঘুম আসে না তাহলে ঘুম আসা লক্ষণ হচ্ছে টেনশন চলে যাবে এই যুদ্ধের ময়দানে আহ আল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে আসে অফিস চলাতে নামাজের মধ্যে একটুখানি ঝিমনী আসলে এটাও আল্লাহর পক্ষ থেকে আসে মিনার মনের ভিতরে ও মদার মধ্যে মাঝে মধ্যে একটুখানি জীবনী ভাব আসলে এটা কিন্তু যুদ্ধের ময়দানে যেটা আসে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আর তিনটা জায়গায় আসে শয়তানের পক্ষ থেকে তার মধ্যে একটা হচ্ছে নামাজের মধ্যে দুই নম্বর হচ্ছে এই আলোচনা লেখাপড়া করতে গেলে পাল্লো না শুয়ে যেতে হচ্ছে এই তিন জায়গায় আসে শয়তানের কাছ থেকে আর যুদ্ধের ময়দানে আসে আল্লাহর কাছ থেকে তা এই হলো মোমিনগঞ্জ দৌড়ে আবার নবী করিম কাছে জমায়েত হয়ে গেলেন আর তখনই কাফিররা আর এগুতে পারল না কিন্তু মোনাফিকরা কি করল মোনাফিকরা আর আসলো না পাশে তারা বললো যে কোন রকম করেছেন অতপর আল্লাহ তালা দুশ্চিন্তার পরে তোমাদের প্রতি শান্তির জন্য নিরাপত্তার জন্য আল্লাহ তালা ঝিমানি তন্দ্রা পাঠিয়ে দিলেন তোমাদের অনেককে সেটা পেয়েছিল তবে আর তোমাদের মধ্যে এক গ্রুপ ছিল মোনাফিদ কেসিম এরা তাদের নিজেদের যান বাঁচানো তাদের জন্য বিরাট চিন্তার কারণ হয়ে গেল আল্লাহর ব্যাপারে তারা নাহক চিন্তা করেছিল জাহিলি তরিকায় যে আল্লাহ কি আমাদেরকে সাহায্য করবে কিনা আছে নাকি আমাদের পক্ষে কিছু ঘটবে না আমাদের হাতে কিছুই না সব তো হাতে চলে গেল নিজেদেরকে তারা এমনকি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের কথা শোনা হয় নাই তাদের মুনাফেজের পরামর্শ ছিল মদিনায় বসে যুদ্ধ করা আপনি বলে দেন সমস্ত কাজ সমস্ত বিষয় আল্লাহ নাই কার আল্লাহ হে নবী তাদের অন্তরে আরো কিছু খারাপ আছে যেগুলো আপনার কাছে তারা প্রকাশ করে না হুনাফিক গুলো ইয়ালাউ কিয়ানালানা মিনাল আমি উম না হুনা তারা বলল যদি আমাদের কথা শোনা হতো আমাদের মত সিদ্ধান্ত মেনে নেওয়া হতো তাহলে এখানে গিয়ে আমাদের আপনি বলে দেন শোনো তোমাদের বাড়িতে গিয়ে তোমরা যদি খুব নিজেকে সুরক্ষিত করে রাখতা বাড়িতে থাকত তারপরে যাদের প্রতি লেখা আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর কতল হওয়ার মরে যাওয়ার সিদ্ধান্ত হয়ে আছে তাদের বিছানায় গিয়ে আল্লাহ তালা বলছেন যে তোমাদের অন্তরে কি আছে সেটা আল্লাহ পরীক্ষা করে দেখবেন আর অন্তরে কি আছে সেটাকে আল্লাহ ক্লিন করবেন কারণ যারা মুনাফিক ধরা পড়ে যাবে আর যারা সত্যি সিনসিয়ার মোমেন তাদেরকে আল্লাহ তালা পিউরিফাই করবেন পাক সাপ করে দিবেন তারা রিয়ালাইজ করবে যে না আমরা আল্লাহ থাকতে হবে আল্লাহ ভালো করে জানেন যুদ্ধ শেষে এখন নবী করিম সাল্লা চিকিৎসা ওনার তো এখন চিকিৎসা দরকার সব সাহাবিদের চিকিৎসা হয়েছে ওনারটা কেমনি হয়েছে ওনার চিকিৎসা বা ওনার একটু সেবা শুশ্রূষার ব্যাপারে রেওয়ায় এসেছে মেহরাস মানে আলীকে যে ওই মেহরাস এলাকায় ওহ পাহাড়ের এরিয়ার ভিতরে কোন এক জায়গায় সামান্য একটু পানি পাওয়া যায় একটু নিচু ভূমি আছে অথবা কুয়ার মতো আছে অথবা বৃষ্টির পানি আটকে থাকে এরকম কিছু একটা আছে ওই জায়গা থেকে তিনি পানি আনতে বললেন এবং যখন নিয়েছে তখন তিনি দেখলেন এই পানি থেকে দুর্গন্ধ আসছে তিনি পানি আর খেলেন না বরং নিজে চেহারাকে ধুয়ে নিলেন নিজের যেখানে দেখেন রক্ত লেগেছিল আর তিনি দোয়া করলেন বা বললেন মন্তব্য করলেনা রক্তাক্ত করে ফেলল অতপর এই সময় ফাতে মারা দাল তিনিও আসছিলেন যুদ্ধের মধ্যে সেবা শুশ্রূষ করার জন্য তিনি আসছিলেন যুদ্ধ থামার পরে তার পিতাকে হেল্প করতে করার জন্য তিনি আসলেন আহ যে নবী করিম সাল্লা অবস্থায় দেখে আনহা তিনি এত কষ্ট পাইলেন বাবাকে তিনি জড়িয়ে ধরলেন আলিঙ্গন করলেন এবং তিনি পানি দিয়ে ওনার চেহারার এই জিনিসগুলো ধোয়ার চেষ্টা করলেন কিছুগুলো বাকি রয়ে গেছে কিন্তু ধুইতে গেলে দাম রক্ত আরো বেশি করে বাইরে হওয়া শুরু হয়ে গেল তো এই সময় ফাতেমা রাদা আনহা আহ আল্লাহ আলী রাজা দুইজনে মিলে চেষ্টা করলেন পাতা যখন দেখলেন যে পানি দিলে আরো রক্ত বের হয় তখন তিনি একটু হলো খেজুর পাতার বিছানা এগুলা কিছু নিয়ে তিনি আগুন দিয়ে এগুলাকে সাই বানালেন সেগুলোর সাই যখন তিনি ওনার এই আহত জায়গায় দিলেন দেওয়ার পরে রক্তপাত একটু থেমে গেল এটা একটা কবিরাজি চিকিৎসা আরাদের কাছে জানা ছিল রক্ত বন্ধ হওয়ার কাজ কর এরপরে আহ নদী করিম সাল্লাম এর মাথার ওখানে ব্যান্ডেজ করা হল দাঁত ওখানে ভেঙে গেলো একটা কপালের ওখানে আঘাত করেছিল একজন কপাল ফেটে গেছিল এরপরে এগুলা যখন ঠিকঠাক করছে তখন তিনি আবার বলছেন কিভাবে কাউম আল্লাহর কাছে কামিয়াব হবে যে কাউন তাদের নবীর মাথা ফাটিয়ে দিল কপাল ফাটিয়ে দিল কাসারু রাবা ইয়াহাহু যা যারা তার দাঁতকে ভেঙে ফেললো আপনার হাতে কোনো ক্ষমতা নাই আল্লাহ তালা হিদায়ত না দিলে আপনি পারবেন এই কমকে হিদায়ত দিতে তো এখানে কেউ কেউ প্রশ্ন করতে পারে যে নবী আল্লাহ আল্লা ন একটু রক্ষা করলেন না নিরাপত্তা দিলেন না তো এখন যদি সবাই আহত হয় আর আল্লাহ নবী মোটেই আহত হন না তাহলে সাহাবিরা মনে করবেন আল্লাহ খালি নবীকে রক্ষা করলো মনে ভিতরে দুর্বল সাহাবির মনে দুর্বলতা আসতে পারে এবং নবীরা যে মানুষ এবং দিনের কাজ করতে গেলে যে পরীক্ষা নিরীক্ষা নবীদের হয় এবং এখানে টিকতে হবে রক্তপাত হবে অনেক নবীকে তাল্লা সাহায্যত শহীদ হয়ে গেছেন এই দিনির জিনিস যেন কোনো কনফিউজ না করে ফেলে সেই জন্য সবার দুঃখে সুখে আল্লাহ নবী করিম আহত করে সবার লেভেলে নিয়ে এসেছেন যাতে সবাই বুঝতে পারে যে না এই আহত হওয়া নবীর জন্য এটা আল্লাহর কাছে আরো ওনার শান বেড়ে গেছে আল্লাহর রাস্তায় যে রক্তপাত হয়েছে এটা কারণে দুনিয়াতে কষ্ট হল তার কারণে আশার তাল্লা ওনার শানকে আরো বাড়িয়ে দেবেন এটা একটা সুযোগ ছিল যে আল্লাহ রাস্তায় রক্ত দেওয়ার মতো নসিব কি সবাইকে আল্লাহ দেন কাজে এই একা সুন্দর তাদের এলাকার ভিতরে যে সমস্ত সাহাবিদের লাশ পড়েছিল তাদের সঙ্গে তারা যে কি আচরণ করেছে কাফের দলগুলো তাদের নাক কান চোখ কি করেছে এগুলার আলোচনা এবং পরবর্তী পর্যায়ে যুদ্ধের সমাপ্তি কিভাবে হয় ওই উভয় গ্রুপের মধ্যে আবার চ্যালেঞ্জ হয়ে গেল যে এখন এবারে ফাইনাল কিছু হল না ফাইনাল খেলা আগামী বছর হবে আবার বদের যুদ্ধ হবে এই ঘোষণা দিলে আবু কিভাবে গেল ওই কথাগুলো আলোচনা হবে ইনশাল্লাহ এবং সাহাবিদের কোথায় জানাজা হলো কেমনি হলো দাপন কাফন কথা হলো এগুলো নিয়ে আলোচনা আসবে ইনশাল্লাহ